بعد. প্রিয় দর্শক ও শ্রোতা ভাইগুণরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলাম বিনষ্টকারী আর একটা বিষয় নিয়ে হম থাকবে সেটা হচ্ছে গায়ুল্লার জন্য জবাই করা যেমন কোনো ব্যক্তি জিনের জন্য জবাই করলো অথবা কোনো কবরা সাহিত্য ব্যক্তির জন্য জবাই করলো সেটাও শিখ আল্লাহ আটচল্লিশ নম্বর আয় বলেন ইন্দির যে আল্লাহ কখনো তার সাথে যে তারা তারা যখন শিক্ষা কাউকে জাদু তখন তারা বলতো আমরা পরীক্ষা স্বরূপ শিখে হ্যাঁ সেটাও কিন্তু ইমান বিনষ্টকারী আল্লাহ বলেন সুমার একান্ন নম্বর আল্লাহ বলেন তাদেরকে যারা ভালোবাসবে কাফেরদেরকে ভালোবাসবে সে তাদের মধ্যেই হবে কারণ আল্লাহ কখনো সম্প্রদায়কে হেদায় না নম্বর হচ্ছে করা অথবা তার কোনো অংশকে অবমাননা করা যেমন ময়লার মধ্যে ফেলে দেওয়া অথবা হ্যাঁ টয়লেট ছাড়া এইগুলো এমন কর্ম যেগুলো মানুষের ইমান থেকে মানুষকে বের করে দেয় পঞ্চম নম্বর যেটা বলে শেষ করব একেবারে আমরা ইসলাম বিনষ্টকারী কিছু ছাড়ার বিষয় আছে তার দুইটা দৃষ্টান্ত দিয়ে শেষ করব এক নম্বর হচ্ছে সালাত একেবারে দেওয়া হ্যাঁ কখনো সে পড়ে না তারপরে তারা গুলাকে একেবারে বাদ দিয়ে দিয়েছে সে কখনো ইমানের সাথে সংশ্লিষ্ট কোনো কাজ করে না সালাত আদায়ী করে না সিয়াম করে না করে না হজ আদায়ী করে আল্লাহ জানু এরকম ব্যক্তির সম্পর্কে বলেন সুরেশ সজ্দার বাইশ নম্বর মধ্যে আল্লাহ বলেন এ জাতীয় অপরাধীদের থেকে আমি অবশ্যই প্রতিশোধ গ্রহণ করব তাইলে এই যে এই ব্যাপারগুলো কিছু ছাড়ার ব্যাপার আছে হ্যাঁ যেগুলা দৃষ্টান্ত দিলাম দুটি দৃষ্টান্ত এর মাধ্যমে আমাদের আরো বুঝতে হবে اللہ حاضر ہمارے اسلام بنکاری حفاظت کردن رکھے پر آپات اللہ والا اجماحی